দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আল্লাহ রচিত বয়ানের আকিদার বর্ণনা বা ইমাম তহাবির আকিদা নামের খ্যাত গ্রন্থটি নিয়ে দর্শক বিন্দু আমরা সে আল্লাহ আল্লাহ তার গুনাগুন বাড়েনি অর্থাৎ তিনি যে আগে থেকে সমস্ত গুণ গুণের নিতে ছিলেন সেই গোটাতে তিনি বলছিলেন তিনি বলছেন মাজা আলাফাত সৃষ্টি মানুষের সৃষ্টির আগেই বা সৃষ্টিকুল সৃষ্টির আগেই আল্লাহ ছিল এবং সেই গুণগুলো আগে থেকেই তার ছিল এটাকে বলা হয় আজ তিনি শব্দ ব্যবহার করছেন কাদিমান যে কাদিমান। এই শব্দটি মূলত বা বিশেষ করে আশায়রা মাতুরি দিয়া এবং মোহতাজা এদের দ্বারা সৃষ্টি একটা শব্দ তারা আল্লাহ তালাকে আউ্য়াল না বলে কাদিম বলতো আমরা জানি যে কাদিম অর্থ প্রাচীন আর প্রাচীন এমন একটি জিনিস যেটা আপেক্ষিক জিনিস কোন জিনিস এখন প্রাচীন আবার এটা বেশু প্রাচীন বেশি প্রাচীন এবার বলতে থাকে মানুষ তো প্রাচীন হওয়া আল্লাহর কোনো গুণ নয় আল্লাহ তাল কোন প্রাচীন গুণটি আল্লাহ তালা নিজেও বলেননি তবে হ্যাঁ তার গুণের গুণের গুণ হতে পারে প্রাচীন মুসিদ্দুকার যে দোয়াটি সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসেদ্দুকার সঙ্গে বলতে হবে আউজ বিল্লাহ আজিম ওিম ও সুলতান হিল কাদিম আল্লাহ তালার যে ক্ষমতা প্রাচীন ক্ষমতা এক সময় যেন খেজুরের কাঁধির মতো এরকম বাঁকা হয়ে আসে ছোট যখন হয়ে আসে তখন সেটাকে কাদিম বলা হয়েছে প্রাচীন পুরাতন কাঁদির মতো পুরাতন কাদিম খুব বেশি বাঁকা হয় সেই সেটাকে বলা হয়েছে চাঁদ এইভাবে বাঁকা হয়ে আসে তো এটা দেখা দেখতে আমরা ভালো করি জানি যে এটা খুব প্রাচীন এরকম প্রাচীন নয় যে এটা একেবারে এরপরে এর আগে কিছু ছিল না এরকম নয় তো আল্লাহ তাল্লার জন্য এই যে গুণটি যে কাদিম কেউ হায়েস এই শব্দগুলো কিন্তু মোতাকাল শব্দ আমাদের ইমাম এনেছেন যেহেতু মানুষ এগুলি ব্যবহার করে অর্থাৎ সাধারণত তার সমাজে কেউ কেউ সেগুলি ব্যবহার করতে এবং সেগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে এই জন্য তিনি সেগুলো এনেছেন সেগুলো থেকে সাবধান করার জন্য এবং সেগুলির সঠিক অর্থটি প্রকাশ করার জন্য তিনি বলছেন মাজা আল বিফাতহ কদিম এন খালকি আল্লাহ তার সেফাত গুণাগুন নিয়ে তা মানুষ সৃষ্টির বা সৃষ্টিকুল সৃষ্টির আগেই তিনি সেই গুণগুন গুণানিত ছিলেন সেগুলি সৃষ্টির কারণে লামিয়াজ বেকাউনিহিম সাই আন লামিয়া কাবলা হমিনেফাতিহী যে মানুষ সৃষ্টি অস্তিত্ব বা সৃষ্টিকূল অস্তিত্ব আসার কারণে যা গুণ ছিল না আল্লাহর এমন গুণ তার তৈরি হয়েছে এমন বাড়তি হয়েছে এমন কথা বলা যাবে না এবং সেটা বলা যায় না বরং আল্লাহ সব গুণানিত প্রাচীনকাল থেকে হ্যাঁ আল্লাহ তাল্লাহার কোন কোন গুণ তিনি যখন ইচ্ছা তখন তিনি সেটা প্রকাশ ঘটান যখন তিনি কথা বলার তখন তিনি কথা বলেন যেমন রসুল্লাহ সাল্লামের সাথে মোহাম্মদ রসুল্লাহাম কথা বলেছেন ম্যারাজ রাত্রিতে সেটা তিনি আগে বলেননি সেই রাত্রিতে বলেছেন এখনো বলছেন না আবার এখনো আল্লাহ তালা কোনো কিছু তিনি নির্ধারণ করলে আকাশে ফেরেস্তারা শোনেন সেটা তিনি এখন আগে করেননি তাহলে আল্লাহ তাল কথা বলার ক্ষমতা প্রাচীন কিন্তু তিনি হাদিস হাদিস নোবালয়টাকে অর্থাৎ কোন একটা প্রকারকে তিনি যখন ইচ্ছা তখন তিনি প্রকাশ ঘটান আদম আলাহিসামকে তিনি ডেকেছেন সেটা আগে তারপর তিনি ইব্রাহিমকে ডেকেছেন মুহকে ডেকে সর্বপ্রাচীন এই কথাটাই আমাদের ইমে বলছেন যে এই গুণগুলো তার সর্বপ্রাচীন এই সর্বপ্রাচীন গুণের পরবর্তীতে সৃষ্টির পরে তার গুণ বর্ধিত হয়েছে এটা বলা হবে না এটাই তিনি এখানে উল্লেখ করছেন মাজাল কাবলা খালকিহি সৃষ্টির সৃষ্টি হওয়ার আগেই তার তিনি সমস্ত গুণে গুণান্বিত বাড়ছে এমন কথা বলা যাবে না অনুরূপ ভাবে তিনি যেভাবে তিনি সমস্ত গুণে প্রাচীন কাল থেকে গুণান্বিত প্রথম থেকে গুণান্বিত তেমনি ভাবে কাজা আবাদ गुणगुल गुणान्वित सर्व अवस्था अर्थात शेष नहीं करते गुणानित अर्थात गुणगुल्यस्त करके आखिर प्रकाश घटाते हैं प्रकाश घटे थकें नतून कर এই তার পরবর্তী ব্যাখ্যায় তিনি বলছেন আমাদের ইমাম বলতেছেন যে লাইসা মঞ্জু খালাকাল খালকা ইস্তাফা খালেক তিনি সৃষ্টি করার পরে স্রষ্টা গুনে গুণান্বিত হয়েছেন কথাটা এরকম নয় তিনি আগে থেকেও স্রষ্টা ছিলেন সৃষ্টি করেছেন তারপরে তিনি যখন থেকে তিনি স্রষ্টা তখন থেকে তিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি এই এই গুণটি বিশেষ করে এটাকে যে তার ফেল তার কর্মকাণ্ড এটা তার চলতে আগেও ছিল মাঝখানেও করছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন যখন তিনি ইচ্ছা তখন তিনি সৃষ্টি করে থাকেন সুতরাং তার তিনি খালেখ হয়েছেন পরে এমন কথা যারা বলছে তারা আল্লাহ তালার সিফাত সম্পর্কে এলহাদ লিপ্ত আল্লা তালার সিফাত সম্পর্কে তারা কুহরীতি লিপ্ত রয়েছে আল্লাহ তালার প্রাচীন সিফাত এগুলি কোনো নতুন করে তিনি খালেক নামে তিনি গুণান্বিত হননি বা স্রষ্টা নামে স্রষ্টা নাম তার আসেনি আগে তিনি স্রষ্টা তিনি অস্তিত্ব নিয়ে এসেছেন এই জিনিসটা কোন সৃষ্টিকুলকে তিনি আনার পরে যে তার নামটা বাহারি হয়েছে এরকম না বরং তিনি পূর্ব যুগ থেকে বাড়ি এই জন্য করান আল্লাহ তালা উল্লেখ করেছেন والله الخالق البارئ المصور تینই হচ্ছেন خالিক تینই bari تینই মুসাওইর তিন উল্লেখ করে معناتাত এই গুণগুলো তার প্রাচীন এবং মানুষ সৃষ্টির পরে বা সৃষ্টিকল সৃষ্টির পরে তাকে خالিক হইতে হইছে বা তাকে সৃষ্টিকল সৃষ্টির পরে তাকে bari বলা হবে भू पालन कारी जिजाता सृष्टिकरता रब आलोचना करके आर स्रस्टा তিনি আমাকে রব তিনি আমার রব তিনি আমাকে তো আমাদের সৃষ্টির আগেই তিনি কিন্তু সৃষ্টিকূলের সৃষ্টির আগেই সৃষ্টির সৃষ্টিকূলের সৃষ্টির আগে তিনি খাওয়ালেক অর্থাৎ তিনি সৃষ্টির আগেই খাওয়ালেক আর তিনি মার বুব যারা যাদেরকে লালন পালন করেন তাদের তারা আসার আগেও তিনি মারবুব রব হিসেবে তিনি পরিচিত রব তিনি খাওয়ালেক আমরা থাকি না থাকি এর এর অস্তিত্ব মানে যাদেরকে তিনি তার এই নামের এবং গুণের চাহিদা অনুসারে যাদেরকে তিনি অস্তিত্বে নিয়ে এসেছেন সেগুলো আসার আগেই তিনি রব এবং সেগুলি আসার দুনিয়া সেগুলি অস্তিত্বে আসার আগেই তিনি খাওয়ালেক এ কথাটি আমাদের ইমাম এই এখানে তিনি সাব্যস্ত করছেন আল্লাহগুলো সর্বপ্রাচীন অবস্থাতে সাব্যস্ত হবে মনে রাখতে হবে তারপর তিনি বলছেন যে মৃত মানুষকে মহাইল মাউতা বাদামা আহিয়া যে তিনি মৃত মানুষকে জীবিত করবেন কখন হাঁসরের মাঠে এখনো কি তিনি হাঁসরের মাঠে তিনি মৃতদেরকে জীবিত করবেন হাঁসরের মাঠে কিন্তু এখনো তো তিনি এখনো তিনি জীবিতকারী অর্থাৎ আল্লাহ তো এখন করেননি সেটার গুণ এখনো তার রয়েছে অনেক কিছু তিনি তিনি করবেন সৃষ্টিকুলের হাঁসরের মাঠে উপস্থিত করবেন জীবিত করে তারপরে এখন থেকে আমরা তাকে গুণ সাব্যস্ত করছি এমনি ভাবে যে এই গুণ তার যেই যে কাজগুলো আমরা আসার পরে হয়েছে পৃথিবীতে আসার পরে তিনি আমার খাওয়ালেক এরকম নয় বরং আমার আসার আগেও তিনি খাওয়ালেক তিনি সব সময় তিনি সৃষ্টি করেই যাচ্ছেন তার সৃষ্টির কোনো শেষ নেই সুতরাং তার গুণ এই গুণগুলো সেটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে তিনি বলেছেন আমাদের ইমাম বলছেন কেজা ইস্তাহ আল্লাহ তালা যেভাবে তা মানুষকে জীবিত করার আগেই এখন পুনরুত্থানের জন্য জীবিত করার আগে আমরা বলে যে তিনি বাড় খাল সৃষ্টিগুলোকে তিনি আবার পুনরুত্থানকারী এবং তিনি আবার জীবন দানকারী সাব্যস্ত করতে ভাবে মানুষ সৃষ্টি করার আগেই তিনি খাওয়ালেছিলেন মানুষ সৃষ্টি করার আগেই তিনি খাওয়া লেখছিলেন সৃষ্টিকুল সৃষ্টি করার আগেই তিনি খাওয়া ছিলেন এখানে দুটি দুইটি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আল্লাহ ছিল মাঝখানে এখনো আছে ভবিষ্যৎ থাকবে এরুম কিনে আসলে এই যে সময় সেটা আমাদের সাথে রিলেটেড আমাদের আমরা সাথে সময় ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না আমরা আমাদের কাছে তিনটি সময় আছে একটা হচ্ছে প্রাচীন বর্তমান ভবিষ্যৎ আল্লাহ তালার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নেই আল্লাহ তারা সবই সব গুণে গুণান্বিত অর্থাৎ সমস্ত তার যে সমস্ত গুণ সেগুলি গুণান্বিত সেগুলি আগে পরে বা এখন এইভাবে নয় সবগুলি তিনি প্রাচীন কাল থেকে গুণান্বিত হ্যাঁ তিনি আমাদের দৃষ্টিতে আমাদের সাথে যখন কিছু তিনি তখন সেটা তৈরি করেন যেমন আমাদের জন্য তিনি কখনো কারো জীবন দানের কথা ঘোষণা করেন কখনো মৃত্যুর কথা ঘোষণা করেন সেটা অথবা কাউকে রেজিগিতার কথা ঘোষণা করেন এগুলো আল্লাহ তালা যখন ইচ্ছা তখন তিনি সেটা করে থাকেন কিন্তু প্রাচীন কাল থেকে তার সমস্ত গুণগুলো তার রয়েছে এবং সেটা দুনিয়াতে সেটা সংগঠিত হওয়ার আগেই সেই গুন সষ্টা তিনি সেই গুনগুলোর সেই গুনগুলোর সেই গুনগুলোর বাহক এবং ধারক তিনি এগুলো আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমাদের ইমাম এরফর বলছেন ওদিকিয়া বেআলা কুল্লুসাই কাদির কারণ এটা এই জন্য যে আল্লাহ তালা সবকিছুর ওপর ক্ষমতাবান ও কুল্লুসঈ ইহি ফাকির এবং সবকিছু তার দিকে তার কাছেই মুহতাজ সবাই তার কাছেই ফকির ও কুল্লু আমরিন আলাইহি ইয়াসির আর সব তার জন্য সহজ লা ইহতাজু ইলা শাই কোন কিছুর প্রয়োজন তিনি অনুভব করেন না লাইসা কামিসলিহি শাই উনহুয়া আস-সামিউল বাসীর যে তার মতো কোনো কিছু নাই তার মতো কোনো আমাদের সৃষ্টির আগেই তার গুণগুলোর যে তার তিনি যে নামগুলো যেমন আসছে সেখানে আল্লাহ তিনি খালেক তিনি রব তিনি তিনি তিনি তিনিি এই যে তালার এই নামগুলো এগুলো প্রাচীন কাল থেকে তার রয়েছে এই নামগুলোর সাথে রিলেটেড গুণগুলো আল্লাহ তালা রয়েছে এবং সেগুলোর সাথে রিলেটেড তার আফালগুলো আগে থেকে তার রয়েছে কখনো কখনো তিনি সেটা যখন ইচ্ছা তখন সেটা ঘটাবেন যখন তার ইচ্ছা হয় না তিনি সেটা ঘটাবেন না সেটা আল্লাহ তারপূর্ণ ইচ্ছাধীন কিন্তু গুণ তার রয়েছে গুণান্বিতন হাসড়ে মাঠে আবার নতুন করে উঠাবেন সেই এখন থেকে তিনি সে গুণে গুণান্বিত যে উঠাবেন তিনি কিন্তু এটা ঘটনা ঘটবে পরে তেমনি ভাবে তিনি যখন আদম আল্লাহ ইসলামকে সৃষ্টি করেছেন তার আগেও তিনি সষ্টা হিসাবে এই গুণে গুণান্বিত আবার যখন এর আগে জিন্ত আল্লাহ করেছিলেন এর আগেও আল্লাহ আল্লাহ আল্লাহ তালার সৃষ্টি সেটা আল্লাহ তালার সৃষ্টি কিন্তু এর আগেও আল্লাহ তালা স্রষ্টা হিসেবে গুণানিত তো আল্লাহ তালার তার এই কর্মকান্ড তিনি যে সৃষ্টি করছেন এটা আগেও করেছেন ভবিষ্যতেও করবেন সেটা চলছেই স্তা বা সব জায়গাতে আল্লাহ সুনির্দিষ্টা যে বিশেষ করে যারা আল্লাহ তালাকে বাধা আল্লাহ সাব্যস্ত করে এখন ঘটছে আগে তিনি জানতেন না বা আগে তিনি করেন নাই এরা আসলে ইমানদার নয় বিশেষ করে একটি গোষ্ঠী আছে যারা আল্লাহ তাল বাদা মনে করে যে ইহুদিরা মনে করে যে আল্লাহ তালা তার সন্তানদের অবস্থা দেখে অর্থাৎ ইহুদের অবস্থা দেখে কান্নাকাটি করেন এবং চোখের জলে তার চোখ তার মুখ ইত্যাদি ইত্যাদি সমস্ত কথাগুলো তারা বলে থাকে এগুলি মিথ্যাচার করে এবং আল্লাহ তালার গুণ সম্পর্কে না জানার কারণে অনুরূপভাবে বর্তমান সময়েও শিয়াদের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা আল্লাহ তালাকে বাধা আল্লাহ আল্লাহতালা আগে জানতেন না নয় তিনি তার এই তার নবী পরিবার লোকদেরকে তার নবীর পরিবারের লোকদেরকে কষ্ট দিতেন না ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা বলে থাকে এগুলো সম্পূর্ণরূপে ইমান বিরোধী কথাদা বিরোধী কথা বরং আল্লাহ তালা আগে থেকে জানতেন সেটা অনুসারে তিনি নির্ধারণ করেছেন যেটা তার হ্যাকমতের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই তিনি বন্ধের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ তালা বন্দার জন্য যা নির্ধারণ করেছেন তার মধ্যে আজ তিনি সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহতালা সবকিছু তার আইল মাধ্যমে সৃষ্টি করেছেন এবং সবকিছু তিনি নির্ধারণ করেছেন এবং তাদের জন্য বয়স নির্ধারণ করেছেন এই জন্য আমাদের ইমাম সেটা বলছেন যেম আহান তাদের বয়স নির্ধারণ করেছেন সব কিছু আল্লাহর ইচ্ছা এবং তার জ্ঞান অনুসারে চলে ওয়াকি ওয়াকিহি এবং তার ফয়সালা এবং তার নির্ধারণ অনুসারে চলে ইচ্ছা সমস্ত তিনি যা ইচ্ছা তা করেন আবাদান এগুলি করতে গিয়ে তার আলম নন তিনি কারোর উপর জুলুম করেন না এজন্য আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ওমা রব্বুকা বিজল আবিদ আল্লাহ তার বন্দার উপর কখনো কোন জুলুম করেনা সামান্যতম জুলুম ও তিনি করেন না তাক আনকুল আল্লাহ যাবতীয় খারাপ গুণ এবং খারাপ খারাপ খারাপ অবস্থান থেকে আল্লাহ তালা পবিত্র কেউ যেন তাকে কোনো খারাপ গুণে গুণানিত না করে ও তেন যাহা আনকুলের আইবিন যে যে কোনো দোষ ত্রুটি থেকে আল্লা তালা সম্পূর্ণরূপে মুক্ত আল তিনি যা করেন এবারে কেউ কারো প্রশ্ন করার অধিকার নেই তাদেরকে প্রশ্ন করা হবে সুরা বলেছেন সেটাই আমাদের ইমাম আবার যেটাকে পুনরুক্তি করেছেন যে আল্লাহ তালা যেটা ইচ্ছা সেটা তিনি করেন এখানে বান্দার কোন বন্দা বলতে পারবে না যে এখন হচ্ছে বা তার কোনো হাত আছে বলার কোন সুযোগ নেই কারণ আল্লাহ তালার ইচ্ছা অনুসারে হচ্ছে তিনি যা করেন সেখানে কোন জুলুম নেই মধ্যে ফিয়া যে আমার উপরে আপনার যে কাদা আমার উপরে আপনার যে ফয়সালা সেটাও সম্পূর্ণ ইনসাফপূর্ণ আপনি যেই ফয়সলা করবেন সেটা ইনসাফপূর্ণ এটা বন্দা স্বীকার করতেই হবে কারণ আল্লাহ তালা জানেন বন্দা সম্পর্কে এবং তার ফয়সালা সম্পর্কে সুতরাং তিনি তিনি যান করে দেবেন বন্দা শুধু আল্লাহ সন্তুষ্টি আল্লাহ করবেন আর যদি তার জন্য যে বিষয়ে সেরও আনা হচ্ছে সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তালা গুণগুলোকে স্বীকৃতি দেওয়া এবং মনে করা যে এই গুণগুলো তিনি প্রাচীন কাল থেকেই আগ থেকে প্রাচীন যুগ প্রাচীন আমরা যোগ বলি কিন্তু আল্লাহ তালার জন্য কোন যোগের কিছু নেই কিন্তু আমাদের দৃষ্টিতে যেটা প্রাচীন সে অবস্থান থেকে আল্লাহ তালা সব সময় সে গুণে গুণান্বিত এবং এই গুণগুলো পরবর্তীতে তৈরি হয়নি এটা আমাদের মনে রাখতে হবে আমাদের ইমাম এরপর বলছেন যে কুল্লু ওম তনফ প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি কাজে আল্লাহ তালা দিয়ে নির্ধারণ অনুসারে এবং তার ইচ্ছা অনুসারে চলতে থাকবে চলতে চলছে এবং তার যে ইচ্ছা সেটা বাস্তবিত হবেই এটাকে বলে মেসিয়া এই মাসিয়া তো বাস্তবায়িত হবেই এই মেসিয়া যেটা আমরা আলোচনা করেছি আগে যে মাসিয়া অর্থ তার সর্ব ব্যাপে ইচ্ছা এটাকে বলে আল এরাদ কাউনিয়া বা প্রাকৃতিগত ইচ্ছা এটা বাস্তবায়িত হবেই এর থেকে কোনো কিছু বাদ পড়বে না হ্যাঁ কখনো কখনো এটার সাথে এরাদা সারাইয়া আল্লাহর শরীয়তগত চাওয়া সেটা মিলে যায় এবং সেটা সেটা হয় ভালো যেমন ইম আউ বকাদ ইমান সেটা অবশ্যই গ্রহণযোগ্য আমাদের ইমান আনা সেটা আল্লাহ চাওয়া এবং আল্লাহ হয়ে গেছে সেখানে আল্লাহ তালা সেটাকে উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার নাম এবং গুণগুলো আমরা যখন উল্লেখ করব। তখন সবসময় মনে রাখব যে আল্লাহ তালার নাম এবং গুণগুলো প্রাচীন সেগুলি কোনো নতুন করে তৈরি হয়নি মানুষ যেভাবে সেটাকে নতুন করে নিচ্ছে যে আল্লা আগে কোনো কাজ করেনি আল্লাহ করেনি পরবর্তী কাজ শুরু করেছেন সৃষ্টি বা এরকম বলার কোন সুযোগ নেই বরং আল্লাহ তালা আগে থেকেই সৃষ্টি করেছেন সৃষ্টি করেই যাচ্ছেন করবেন আমাদেরকে সৃষ্টি আগেও তিনি স্রষ্টা ঠিক তিনি এখন থেকে তিনি জীবন পুনর্জীবন দানকারী অথচ এখনো পুনর্জীবনের সময় হয়নি সেই অনুরূপ আগেও তিনি স্রষ্টা পরেও তিনি স্রষ্টা আগেও তিনি জীবন দানকারী পরেও তিনি জীবন দানকারী এভাবে আল্লাহ তাল গুণগুলোকে সর্বপ্রাচীন এবং সর্বব্যাপী সময় থাকবে সবসময় তাই গুণে গুণানিত বলে আমরা এটাই আমাকে স্বীকৃতি দিতে হবে এটাই হচ্ছে আল্লাহ তাল নাম এবং গুণের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ তথ্য আল্লাহ তাল নামের ব্যাপারে আমাদের ইমাম আরও বলছেন ফাইনা রব্বানা জাল্লাহা মা নরৌ তুলফা তিনি মহান এবং আয়লা তিনি উপরে অবস্থান করেন উপর অলু আল্লাহ জন্য অলু তিন প্রকার তিনি উপরে তিনি তিন দিক থেকে তিনি সর্বোচ্ছে একটি হচ্ছে সম্মানের দিক থেকে তিনি সর্বোচ্ছে দ্বিতীয় হচ্ছে তিনি আল্লা তালার কর্মকাণ্ড তিনি যে সমস্ত কাজ করেন সেদিক থেকেও তিনি সর্বোচ্চ তার কাজগুলো সর্বোচ্চ তৃতীয় হচ্ছে তার অবস্থানও সর্বোচ্চ সবার উপর সবচেয়ে উপরে জিনিস সেই হিসাবে তিনি জাল্লা আলা আমাদের ইমামে শব্দটি ব্যবহার করে আল্লাহ তালা যেন অড়ু উল্লাহ আলাহ খালকিহি সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তালা যে সর্বোচ্চ সেটা সাব্যস্ত করছেন আমরা ইনশাল্লাহ বিষয়টির আরো আলোচনা করো ভবিষ্যতে কোনো আরেকটি পর্বে তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আফ আলহামদুল্লাহ আলমিন আসসালামুকর ববরকাতো